উলি আলা সকল প্রশংসা আকাশ মন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহারি যিনি বাণীবাহক করেন ফ্রিস্তাদেরকে যারা দুই দুই তিন তিন অথবা চার চার পক্ষ বিশিষ্ট তিনি সৃষ্টিতে যাহা ইচ্ছা বৃদ্ধি করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ মানুষের প্রতি কোন অনুগ্রহ অবারিত করিলে কেউ হওয়া নিবারণকারী নাই এবং তিনি কিছু নিরুদ্ধ করিতে চাইলে উন্মুক্তি নাই তিনি فَإِنَّاتُفكون هَاي মানুষ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ শরণ করো আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশ মণ্ডলী ও পৃথিবী হইতে রিজিক দান করে তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত হইতেছো وَإِنْ يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তোমার পূর্বেও রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করা হইয়াছিল আল্লাহর নিকটই সকল বিষয়ে প্রত্যাণিত হইবে হে মানুষ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে শতান্ত তোমাদের শত্রু সুতরাং তাহাকে শত্রু হিসেবে গ্রহণ কর সে তো তাহার দলবলকে আহ্বান করে কেবল এই জন্য যে উহারা যেন জাহান নামে হয় যারা কুফরি করে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি এবং যারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরুষকার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 কাহাকেও যদি তাহার মন্দকর্ম সুভন করিয়া দেখানো হয় এবং সে ইহাকে উত্তম মনে করে সেই ব্যক্তিকে তাহার সমান যে সৎকর্ম করে আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন অতএব ইয়াদের জন্য আক্ষেপ করিয়া তোমার প্রাণ যেন ধ্বংস না হয় وَمَا جَاءَ مِنْ أَحَدٍ إِلَّا عِنْدَنَا كِتَابٌ مُّبِينٌ وَاللَّهُ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ فَتُثِيرُ سَحَابًا فَسُقْنَاهُ إِلَى بَلَدٍ مَّيِّتٍ فَأَحْيَيْنَاهُ فَأَخْرَجْنَا مِنْهُ حَبًّا আমি উহা দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর সঞ্জীবিত করি রূপেই মৃত্যুর পর পুনরায় জীবিত করিয়া উঠানো হইবে কেহ সম্মান ও ক্ষমতা চাইলে সে জানিয়ে রাখু সকল সম্মান ও ক্ষমতা তো তাহারিদিকে পবিত্র বাণীসমূহ সমুমwidetilde হয় এবং সৎকর্ম ওহাকে উন্নীত করে আর যারা মন্দ কাজের ফন্দি আটে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি তাহাদের ফন্দি ব্যর্থ হইবেই والله خلقكم من تراب ثم من نطفه ثم جعلكم ازواج আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে अतप्पर शुक्रबिंदु हईते अतपर तुम्हारे करियाँ जुगल आल्ला अज्ञात सारे को नारी गर्वधारण करना प्रसव करेना को दीर्घ आयु व्यक्त आयु बृद्धि आयु ह्रासना किन्तु ताहा तो रही कितबे इल्लाहर जन् सहज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 অপরটির পানির লোনা ও খড় প্রত্যেকটি হইতে তোমরা তাজা গোস্ত আহার করো। এবং আহরণ করো অলংকার যা তোমরা পরিধান করো এবং তোমরা দেখো উহার বুকচিরিয়া চিড়িয়া নৌজন চলাচল করে যাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যাহাতে তোমরা তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করান এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রিতে তিনি সূর্য ও চন্দ্রকে করিয়াছেন নিয়মাধীন প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক আধিপত্য তাঁরই এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাহার তো খরচুর আবরণের তোমরা তাহাদেরকে আহ্বান করিলে তাহারা তোমাদের আহ্বান শুনিবে না এবং শুনিলেও তোমাদের আহ্বানে তোমরা তাহাদেরকে যে শরিক করিয়াছ তাহা উহারা কিয়ামতের দিন অস্বীকার করিবে সর্বজ্ঞের ন্যায় কেউই তোমাকে অবহিত করিতে পারে না हे मानस तुम्हरा तो मुखा आल्ला मुखापेक्षी आल्ला प्रशंसा हो तुम अपस्त करते नतन सृष्टि आनयन करते आल्ला पक्षे कठिन न وَلَا تَزِرْ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبًا إِنَّمَا تُنْذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاهِ কোনো বহনকারী অন্যের বোঝা বহন করিবে না কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাহাকে ইয়া বহন করিতে আহ্বান করে তবে উহার কিছুই বহন করা হইবে না সে নিকট আত্মীয় হইল তুমি কেবল তাহাদেরকেই সতর্ক করিতে পারো যাহারা তাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে এবং সালাত কায়েম করে शोधन करोधन कर निजे कल्याण दिखे प्रत्यार्तन समान चक्षुष मानुम अंधकार आलोलुअल ارنا छाया و رذر وما يستوي الاحياء ولا الاموات ان الله يسمع من يشاء وما انت بمسمع من في القبور एवं समान حييت و তুমি একজন সতর্ককারী মাত্র ইতি আমি তো তোমাকে সত্য সহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহাদের পূর্ববর্তী তো মিথ্যা আরো করিয়াছিল তাহাদের নিকট আসিয়াছিল, তাহাদের রাসুলগণ নিদর্শন অতঃ্পর আমি কাফিদেরকে শাস্তি দিয়াছিলাম কি ভয়ঙ্কর আমার শাস্তি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 আল্লা আকাশ হইতে বৃষ্টিপাত করেন এবং আমি ইহা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ শুভ্র লাল ও নিকো নামি এইভাবে রং বেরং এর মানুষ জন্তু ও রহিয়াছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাহাকে ভয় করে আল্লাহ পরাক্রমশালী ক্ষমাসীন যারা আল্লা কিতাব তিলাবাত করে সালাদম করে আমি তাহাদেরকে যে রিজিক দিয়ে আসি তাহা হইতে ও প্রকাশ্যে ব্যয় করে তাহারাই আশা করে এমন ব্যবসায়ের যাহার ক্ষয় নাই এই জন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি দিবেন তিনি তো ক্ষমাসীন গুণগ্রাহী আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তাহা সত্য ইয়া পূর্ববর্তী কিতাবের প্রত্যায়নকারী নিশ্চয়ই আল্লাহ তাহার বান্দাদের সমস্ত কিছু জানেন دكن. ثم أورثنا الكتاب الذين مِنْ من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل <تصفيق> আমি কিতাবের অধিকারী করিলাম আমার বান্দাদের মধ্য হইতে আমি মনোনীত এবং কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের <سؤال> <سؤال> اننا ربنا لغفور شكور एवं तहरा बोलबे সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদের দুঃখ দুর্দশা দুরুপীত করিয়াছেন আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল গুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়াছেন যেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না কিন্তু যারা কুফরি করে তাহাদের জন্য আছে জাহান নামের আগুন ওদের মৃত্যুর আদেশ দেওয়া হইবে না যে করা শাস্তি দিয়া থাকি কন্ সেখানে তাহার আত্মনাথ করিয়া বলিবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে নিষ্কৃতি দাও আমরা সৎকর্ম করিব पूर्व नाबीघ जीवन दान कर निकट तो सतर्ककारी सूतरा शि आस्दन कर जालिम दे सहार कारी न إنَّهُ আম বিذتِ فদু নিশ্চেই আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ে অবগত আছেন। অন্তরে যাহার হইয়াছে সে সম্বন্ধ তিনি সববিচেষ অবহিত। হ الذي جلَكম خলাائফَ ف الأرب فَমন كَফََ فَعَلَه كুফরু তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন সুতরাং কেহ কুফরি করিলে তাহার কুফরির জন্য সে নিজেই দায়ী হইবে কাফিরদের কুফরি কেবল উহাদের প্রতিপালকের ক্রোধেই বৃদ্ধি করে من كافي در كفري وها در خطي برد في كوره قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أَمْ لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো সেই সকল শরিকদের কথা ভাবিয়া দেখিয়াছ কি তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে দেখাও অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে উহাদের কোন অংশ আছে কি নাকি আমি উহাদেরকে এমন কোনো কিতাব দিয়াছি যাহার প্রমাণের উপর ইহারা নির্ভর করে বস্তু তো জালিম রে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন যাহাতে না কে ইহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলিত যে ইয়াদের নিকট কোন সতর্ককারী আসিলে ইহারা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা সৎপথের অধিকতর অনুসারী হইবে কিন্তু ইয়াদের নিকট যখন সতর্ককারী আসিল তখন তাহা কেবল ইহাদের বিমুখতাই বৃদ্ধি করিল اسْتِكْبَارًا فِي الْأَرْضِ وَمَكْرَ السَّيِّئِ وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ فَهَلْ يَنظُرُونَ إِلَّا سُنَّةَ الْأَوَّلِينَ অধ্যত্ত প্রকাশ এবং কুটো সরযন্ত্রের কারণে কুটো ষড়যন্ত্র উহার উদ্যক্তাদেরকেই পরিবেষ্টন করে তবে কি ইহারা প্রতীক্ষা করিতেছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের কিন্তু কখনো কোনো পরিবর্তন পাইবে না এবং আ ইহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই তাহলে ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছিল তাহা দেখিতে পাইত উহারা তো ইহাদের অপেক্ষা অধিকতর বলশালী ছিল আল্লাহ এমন নন যে আকাশ মণ্ডলীয় পৃথিবীর কোনো কিছুই তাকে অক্ষম করিতে পারে তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোন জীব জন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়ে থাকেন অতঃপর তাহাদের কাল আসিয়া গেলে আল্লাহ তো আছেন তাহার বান্দাদের সম্যকদ্রষ্টা